আমাদের আজকের লাইন আগের মতই আমি তানভীর হোস্ট হিসেবে আমার সাথে জুব এবং মাহুব ভাই আচ্ছা যে টপিক সেটা হালাল বিজনেস বা হালাল আপনাদের যে বিজনেসটা কয়েক বছর ধরে কথাবার্তা হয় সেটা হচ্ছে খাদ্যের ভেজাল নিয়ে বা যারা হালাল বিজনেস করতে চান তাদের মধ্যে অনেক নিয়ে কমপ্লেন আছে যে আসলে হালাল বিজনেস করার ওয়ে কি খুব কঠিন টাফ এন্ড ডিফিকাল্ট একটা কাইন্ড অফ মানুষকে একটা রিয়াকশন দেওয়ার মতো একটা অবস্থায় আছে তো আপনি সেই হিসেবে সাথে কথা বলবো নিয়ে আচ্ছা তো প্রথমত যে আপনাদের হিস্ট্রিটা কি কেন এটার মধ্যে আসলেন কি মনে করে আসলেন এটা আসলে পিছনে কোন নাটক আছে কিনা আর কে কে এই কারা কারা আছে এই ব্যাপারে আমাদেরকে এটা হিস্ট্রি সম্পর্কে সম্পর্কে জানায় শুরু তে এখানে আমরা দুইজন ফ্রেন্ড মূলত দুইজন এমনই ফ্রেন্ড আসলে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে প্রাইমারি হাই ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি পর্যন্ত এক সাথে পড়াশোনা করা আলহামদুল্লাহ এখন পর্যন্ত একসাথে আছি ওর নাম আমিও মুস্তাফার মেসতে থাকতাম এখানে খাওয়া দাওয়া বেশ দুই হাজার বারো সালের দিকে খাওয়া দাওয়া আসলে আমার এমন সমস্যায় আমি আলসারে পড়ি আমার আলসার হয়ে যায় আমাকে সেমিস্টার ড্রপ দিতে হয় সেমিস্টার বলতে আমার বলতে গেলে পুরো একটা ইয়ারই তখন ড্রপ হয়ে যায় আমি বাসায় বেশ কয়েক মাস থাকি তখন থেকে আসলে ভেজাল খাবারের খাবো না এই ধরনের একটা নিয়োগ তখন বাধ্য হয়ে আমাকে কি করতে হয় আগে যদি অভ্যস্ত ছিলাম ভাজা পোড়া থেকে শুরু করে এই ধরনের খাবার নিয়ে কিন্তু এরপর এসে এটা নিয়ে সচেতন এবং কথা প্রসঙ্গে যেহেতু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু তার সাথেও তারও দেখা যায় কি অনেক চিন্তা যে আমরা আসলে কিছু একটা করতে চাই নিরাপদ খাবার নিয়ে এই আন্দোলনে আমরাও শরীর হতে চাই এবং তখন ওই সময়টাতে বারো আরেকটু পরে এসে আমি যদি দেখি তাহলে কিন্তু সারা আরো বেশি জাগরণটা শুরু হয় পেপার পত্রিকায় মিডিয়াগুলাতে অনেক গণহারে আসতে থাকে এই খাদ্য ওই খাদ্য হয় একটা সচ্ছতা আমরা তখন মানুষের মধ্যে একটা ইয়ে যে না এই ধরনের ফুড কিন্তু আমরা যখন আসলে উৎসর্গে গেলাম যে আসলে সেফ ফুড দে এরকম প্রতিষ্ঠান খুব ফাতে গোনা এবং সেটার পরি অনেক ছোট শেষ পড়াশোনা তখন ওই সময় আমরা শুরু করি আমাদের ইয়ে নামকরণের জন্য এখানে আমি কৃতজ্ঞতা জানাই এটা খাস্টফুড নামটা দিয়েছে সত্তাধিকারীর্চী আতর্চি যাকে সবাই আমরা আতর্চী নামে জানি আচ্ছা তো এখন একটা বিষয় যে আপনার বেসিকলি ফুড ইন্ডাস্ট্রি এটা তো একটা মানে হিউজ একটা ইন্ডাস্ট্রি তাই না এখন সাধারণত একটা ঢোকাটা একটু চ্যালেঞ্জিং হয় বা একটু হার্ড থাকে তো আপনারা তবু এটাতে কেন গেলেন আপনার কি আসলে আপনাদের পিওর ফুড বিশুদ্ধ ভেজাল মুক্ত ফুড ভেজাল মুক্তি ছিলেন বা এ ধরনের কিনা যে আপনাদের নতুন কিছু একটা দেওয়ার আছে এখানে আমি আগে একটু বলছি সেটা হচ্ছে আনসারটা একটা বড় ভূমিকা রয়েছিল এরপর যখন ফ্রেন্ডের সাথে আলোচনা হলো আমরা এটা নিয়ে আগাবো শুরুতে আসলে যেভাবে শুরু হয় শুরুতে সবাই আমাদের ফ্রুটটা ছিল আমলি ছিল এটা দিয়ে শুরু করা খুব ছোট আকারে ওর শেষ হলো এরপর এসে দুজন আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে এটাকে সময় দেয়া এবং আমরা যে চ্যালেঞ্জটা বলছেন যখন বিএ করছিল তখন কিমিস্টার এসে তাহলে এবং আমরা শুরুতে কোন ধরনের জবে আসলে না শুরুটাই হলো হচ্ছে এবং এটাতে হয়তো এক সময় যখন শুরুতে নেমেছি না এটা पंदर मैंने शुरू कर शुरू तेजी कम्पानी तो अल्लाद बस कि इनिशियल चाले एक এবং তাদের অন্যায় না এখানে আমরা একটা এর মধ্যে ছোট থেকে আগে না ওইভাবে শুরু করিতে বললাম যে ছুটকে আনার প্ল্যান ছিল আমাদের আচ্ছা আমার একটা জিনিস একটু জানার আছে সেটা হলো বাংলা বাঙ্গালিরা কিন্তু খুব পছন্দ করে ঠিক আছে এটা ব্রিটিশ থাকার কারণে সম্ভবত আমি না যে আমরা খুব ইয়ে করি পছন্দ করি মানসিকতার মধ্যে খুব প্রবল জিনিসটা আপনার আপনি বা আপনার সাথে যারা আছে। তারা এই চ্যালেঞ্জ তারে এই কেন আসলে নিতে আসতেন কাইন্ড অফ আমি যদি বলি যে আহ যে একটা সিকিউর আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি দুজনে ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড এখান থেকে আসলে আমাদের পক্ষে যেমন আমাদের এখন যদি আমরা বন্ধু বান্ধবের দেখি মোস্ট দা থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে তারা কোন ধরনের আমি সেটাই বললাম যে আমাদের কোন ব্যাংকে আছে বা এই ধরনের ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে আছে আমার উদ্দেশ্য আমাদের পক্ষে আসলে এই দিকটাতে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না যেটা আমরা এমন একটা मुस्लिम हिसाब से प्रथम दिखे एक प्रेसर टाइम कम थे क्योंकि पढ़ाशुना शेष करी एक समय ठीक है ढुक चे ढुकते तो एक समय लगे ये समय बेचे नीलम ठीक है तक शुरू कर देखी আলহামদুলিল্লাহ এরপরে বেশ কিছু আমাদের ভাইদেরকে আমাদেরকে জানতো আহ যখন তাদের কাছে গেলাম এই ধরনের প্ল্যান নিয়ে যে আমরা এভাবে আগাতে যাচ্ছি তারা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আমাদেরকে একসেপ্ট করেছে এবং ইনিশিয়াল তখন থেকে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের শুরুটা বলা যায় সে তখন এবং শুটকি দিয়ে শুরু করবো সেটা প্ল্যান ছিল কিন্তু এই কারণে আমরা তখন মধু দিয়ে শুরু করি সাথে ফ্রুট টা এটা হচ্ছে শুরুর গল্প শুরুর গল্প এখন ফুল ফের আলহামদুলিল্লাহ অনেক বড় একটা লেভেলে উঠে আলহামদুলিল্লাহ আমরা অর্গানিক যতটা না ইউজ করি এটা সাথে সাথে আমরা বলি যে শব্দটা একদম আমি যদি ডেফিনেশন আসে অর্গানিক প্রোডাক্ট বলতে কোনো থাকবে না আমাদের দেশের যে মাটি যদি আমরা বলি যে অনেক সময় যেটা দেখা যায় যে কেমিক্যাল তো অনেক ধরনের হয় সেটা হতে পারে যে মানে প্রয়োজনীয় কেমিক্যাল আবার অনেক সময় যে ক্ষতিকারক কেমিক্যাল সেটা আপনারা মানে অর্গানিক কি আপনার কোনো ধরনেরই কেমিক্যাল থাকবে না সুটকি সাগর থেকে আমরা কাঁচা মাছটা কাঁচা মাছ এটা কেনার পরে এটার সাথে সাথে আমরা ফ্রিজিং করি এরপর এটা ধোয়া হয় ধুয়ে নাড়িগুড়ি একদম পরিষ্কার করে ফেলা এবং ধোয়া হবে কি পানিতে ধোয়া হবে একদম পরিষ্কার পানিতে এটা ধোয়ার পর এরপরে আমাদের যে গ্রিন হাউসটা আছে যেটাকে আমরা মেকানিক্যাল ড্রাইফিশ্ভব না এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যে মাটিতে চাষ করব। মাটিতেই তো এতদিন ধরে যে পরিমানে পেস্টিসাইড ইউজ হয়েছে সারগুলা ইউজ করা হয়েছে ন কৃষি যে কীটনাশক থেকে শুরু করে এগুলো মাটিটা তো অলরেডি সেখানে এইটাতে চাষ করলে আমাদের এখন কাজটা করা যে আমরা আস্তে আস্তে যতদিন অর্গানি যেতে সেফ করতে দেয় যতটা সম্ভব নিয়ন্ত্রিত মাত্রায় যে সমস্ত জায়গায় ইউজ করছে যেমন আমের ক্ষেত্রে আমরা বলি যখন আমার বলি যে এখানে কি নিয়ন্ত্রিত মাত্রায় কৃষি সংস্থা যে ধরনের ওই ধরনের ইন কাজ করা হচ্ছে আমাদের লক্ষ্য ইনশাল্লাহ একদিন যখন সচেতন আরো বাড়বে মানুষজন এটার প্রতি আরো সচেতন হবে আমাদের পক্ষে সম্ভব আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশ এটা আমাদের ছড়িয়ে দেওয়ার ইচ্ছা ফাস্টফুডে হয়তো আজকে ষোলো তারিখে আমাদের ববিভাগ ব্রাঞ্চ টা ইনশাল্লাহ উদ্বোধন হবে আমরা ঢাকাতে আস্তে আস্তে মেঘ করে আমরা পুরো ঢাকা ছড়িয়ে দিবো একটু পুরো দেশে আমাদের ইচ্ছা আছে আচ্ছা তো এখন আপনারা যখন প্রেম করেন যে আপনাদের ফুড আসলে িক বা আপনারা বলতেছেন আপনাদের ফুডটা হচ্ছে পিওর ফুড তো এটা তো অনেকগুলো প্রত্যেকটা স্টেজে এই পিওরিটি করা হচ্ছে আপনারা তো আসলে একদম জিরো থেকে কাজটা করতেছেন না জানা আপনারা কিন্তু কারো থেকে একটা প্রোডাক্ট কিনতেছেন তো আমাদের আপনাকে যদি একদম আপনি দাবি করেন বিশুদ্ধ খাবার এখানে কোন ধরনের এখানে তাহলে আপনাকে সরাসরি কি হতে হবে আপনার চাষ প্রক্রিয়া থেকে শুরু করে সেটা আপনার হাত পর্যন্ত পৌঁছানো এবং সেটা থাকতে হবে এই ধরনের দাবি আমরা বলতে পারি এর জন্য আমরা যেটা যাই এখন কন্ট্রাক্ট ফার্মিং আমরা বেশ কিছু আমরা কন্ট্রাক্ট ফার্মিং গিয়েছি যেমন আমি সুটকির কথা বললাম সুটকির উৎপাদন প্রক্রিয়া সরাসরি আমরা নিজেরা জড়িত আমরা যে দুধটা দিচ্ছি আমাদের দুধের খামার আটি বাজারে এখানে আমরা কয়েকটা গরু কিনে দিয়েছি जे हासाना दिए बहु भलो इन शुद्धि उदाहरण दी मन करें सरिषार तेल सरिषा तेल सरिषा बीच करते सरिषा जो चाष हो আমাদের আপনারা জানেন মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এই যে বৃহত্তর জোন পাবেন কি করিটা এটাকে আমরা এখনো রোধ করতে পারি না আমরা সরিষা এরপর নেওয়ার পর আমরা পরবর্তী প্রসেস এখানে কি হবে না এখানে কোনো ধরনের সরিষাতে কোনো ধরনের মিক্সিং হবে না দুই নম্বরে কোন ধরনের হ্যাঁ দুই নম্বরে ওভার হবে না দুই তিনবার চাপ এই ধরনের জিনিসগুলা আমাদের তো ইচ্ছা আছে একদম উৎপাদন পর্যন্ত আস্তে আস্তে প্রোডাক্ট বাই প্রোডাক্ট যতদূর সম্ভব যাওয়ার যদি আল্লাহিক তো মোটামুটি একটা স্টেবল একটা অবস্থায় আছে যেহেতু আপনাদের অতিক্রম করতে হয়েছে তো ব্যবসা মানে আমরা জানি শুরু থেকে এটা সবসময় এটাকে ধরে রাখারিঙ্ক এখনকার টাইমে অনেক বেশি কম্পিটিভ হয়ে গেছে বিজনেস তো এই অল্প সময় আসলে হ্যাঁ কারণ আসলে একটা সত্যিকার সময় বেশি লাগে আরো এতগুলি স্টার্ট আপ আসলে আসছে এবং গেছে সেখানে তিন বছর ধরে কোন এক্স আছে কিনা আপনাদের এইটা চ্যালেঞ্জ কে আপনারা আসলে ইয়ে করছেন কারণটা বিজনেস এর চ্যালেঞ্জ একটা ফেস থাকে এবং আহমদুল্লা সালাম আমাদেরকে এখানে সহজ করছে না আমাদের জন্য কাজগুলো আমরা একদম শুরুতে যদি বলি আমরা যে প্রোডাক্ট দি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে হচ্ছে মধু জানে যে খাস্টফুড মানে চলে আসে আমি দুটো জিনিস নিয়ে বলি মধু আর ফ্রুটস এই দুটোতে আমরা যে অনেক চ্যালেঞ্জ করছিলাম মধু যখন আমরা শুরুতে দিই আমরা কি হতো আমাদের খুব অল্প আমরা শুরু করলাম কেউ একজন আমাদেরকে মধু দিচ্ছে मधु दीखान पास मधुटा मधुबनी स्वाभाविक ना तर जगह भेजाल ये चले आसें भेजाल हम तेल मधुटा देखा जरा बोलो कि এইয়েতে ইয়েটার আগের কোয়ালিটি এর পরবর্তী এটা সত্যি যে আমরা সরাসরি সরিয়েতপ করে আপনার সবাই জানার ওই পারে হচ্ছে জাজিরা আমরা জাজিরাতে গেলাম সরিয়েতপুরে জাজিরা থেকে ওখানে ধনিয়া কাল্লেজিরা ব্যাপক আবাদ হয় আমরা সুন্দরবনের প্রাকৃতিক যে মধু সেটা দিচ্ছি এবং এবার আমাদের নৌকা গিয়েছে আলহামদুলিল্লাহ আগে আমরা এটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো তো এটা আমাদের আলহামদুলিল্লাহ এই যে শিক্ষাটা প্রথমে যে ধাক্কাটা এটা আমাদের জন্য কি ছিলাম আমাদের জন্য বেশ ভালো একটা কাজ করেছে যেটার জন্য আমরা আরো বেশি সতর্ক হলাম এবং আমি দ্বিতীয় কথা বলছিলাম আমরা দ্বিতীয় বছর এসে দু হাজার ষোলো বড় আকারে ফ্রুট দেওয়ার চেষ্টা করি আমরা অর্ডার নেওয়া শুরু করলাম আমরা লিচু একশো পিস করে অর্ডার একটা ছিল যে পিস অর্ডার করতে পারবে এখানে যেটা হলো একশো পিস অর্ডার যে সমস্যাটা আসলে অর্ডারের পরিমাণ গেল অনেক বেড়ে সে অনুযায়ী আমাদের রিসোর্স পারসন কম আমরা তখন মাত্র ছয় জনের একটা টিম ষোলোর মাঝে মাঝিতে আমরা এসে দেখলাম কি আমরা সিএনজি কার বেশ কিছু আমরা আমাদের পক্ষে এতগুলো ডেলিভারি দেওয়া আবার লিচু এমন পচনশীল জিনিস এটা আপনি যদি যেদিন এসেছেন ওই দিন ডেলিভারি দিতে না পারে দ্বিতীয় দিন দেয়া এটা নষ্ট হয়ে যাবে আপনার নষ্ট মানে কি পুরোপুরি আপনার বিশাল একটা ক্যাপিটাল ক্যাপিটাল তো যাবে সাথে সাথে যাবে কি আপনি যাদেরকে অর্ডার কনফার্ম করেছেন কথা দিয়েছেন যারা আপনার যে অপেক্ষা করে আছে তাদের সাথে কি হবে আমরা ওই বছরটাতে বেশ ধাক্কা গেলাম হতাশ হয়েছে তারপর আমরা নেক্সট ইয়ার এর প্ল্যান যেটা করলাম আলহামদুলিল্লাহ সতেরো তেইশে আমরা এবার একশো লিচু আসলে এই যে প্যাকেজটা এভাবে দেওয়া অর্ডারের পরিমাণ আবার আমাদের ঝামেলা আওয়াজ এটা আসলে দেওয়া পসিবল নাইবার এবং আমরা সতেরো আমরা তিনশোর করলাম খাঁচা সরাসরি দিনাজপুর ওখানে আমাদের বাগান থেকে তিনশো ইচু চলে আসছে এবং তিনশো করে আমরা সেই এবছর একই ধরনের তো এটা একটা আমাদের বেশ ভালোভাবে আমরা এটা উত্তর এবং আমরা বলতে পারি এখন পর্যন্ত খুব এটা ঢাকায় নিচুতে এইভাবে সম্ভবত টু থাজেন্ড বেশ ঝামেলা পড়ছিল এই লিচু নিয়ে তোমার কি আইডিয়া আছে নিয়ে আসলে শুধু ওয়াইফিলাইফ না সরবর করেছিল এবং যখন তাদের সাথে কথা বলেছি তাদের যেটা এটা আসলে এত চ্যালেঞ্জিং এই এটা নিজেদের যদি লজিস্টিক আসলে ডেভেলপ না থাকে এটা আসলে টাফ নিচো দেওয়াটা অন্তত আমটা দেওয়া যায় কিন্তু নিচু দেওয়াটা এটা খুব পরে আমরা চ্যালেঞ্জটা নিয়েছি ট্রান্সপারেন্ট থাকা তো বেশ চ্যালেঞ্জিং আমাদের কাছে একটা ধারণা আর কি মানে আমার জনতার কাছে তো তোমাদের কাছে কি মনে হয় যে হালাল ভাবে মানে ইসলামিক্যালি টোটালি হালাল বিজনেস করা বাংলাদেশে কতটা হালাল ব্যবসা করা বাংলাদেশে কঠিন আমি বলবো না তবে এমন সময় হয়তো তখন দরজা থাকবে এরকম হয় আমাকে আপসে যেতে হবে কিংবা আচ্ছা মানে এই এরকম পরিস্থিতি আসতে পারে কিন্তু এটাতে আসলে যতটা সম্ভব আপনাদের বিজনেস এর বেসিক রুলস আমরা যেটাকে মানি যে কাজটা সেটা সেটাকে আসলে সারি সাথে যাচ্ছে কি যাচ্ছে না সারি এর সাথে যদি সাংঘর্ষিক হয় সেটা কোনোভাবে অ্যালাউ করে না সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এই ধরনের করে নিতে যাই না আমি খুব দুটো উদাহরণ রিসেন্ট দিতে পারি আমরা সম্পতি টেন টেন করেছি আপনারা জানেন দেশীয় দশটা ই কমার্স প্রতিষ্ঠান যে দশটা বড় ই কমসে তাদেরকে নিয়ে অক্টোবরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টেন টেন হয়েছিল এই দশ দিন কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট ছিল আর তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাকি নয়টা প্রতিষ্ঠানে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে একমাত্র আমরা ক্যাশব্যাক অফারটা দিই নেই সে আলোচনা করছি আমরা এটা দিই না থাকে একটা ব্যবসা করতে হলে তো অবশ্যই টাকা পয়সা দরকার এখন কি পরিমাণ টাকা পয়সা দরকার বা মানে কিভাবে ম্যানেজ করা যায় ফান্ড হ্যাঁ তোমাদের ছাড়া এই মানে প্রথম প্রাথমিক মূলধন কালেক্ট করা যায় যদি একটা আগে প্রাথমিক মূলধনের জন্য আমরা তো বলেছি খুব ছোট আকারে শুরু করেছিলাম তখন আসলে যে পরিমাণ মূলধন এটা নিজেদের যে থেকে ম্যানেজ করা যায় এই শুরু করা যখন কোম্পানি করলো আমাদের সাথে এই দিকটা আমাদের প্ল্যানটা তারা শুনেছেন এবং তারা এটার উপর আস্থা রেখেছেন এবং আনন্দে তারা ইনভেস্ট করেছেন এটা না হলে আমাদের আসলে এতদূর আসা সম্ভব হতো না আমরা কোম্পানি যখন করেছি তারা খুপি আমাদের শেয়ার কিনেছেন আমরা কখনো ব্যাংক লোনে যাই না এবং আল্লাহ সুমানি আমাদেরকে ইয়ে রাখেন আমরা ইনশাল কখনই ব্যাংক লোনে না আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্নটা কিছুটা থেকেই গেল যে তোমাদের তোমাদের লাখি তোমরা প্রতি ইন্টারেস্টেড হবে বা আমি যে বড় ভাই বলি বা যে ইনভেস্টার বলি সে কখন আপনার ইন্টারেস্টেড হবে যখন দেখবে যে আসলে আইডিয়া সে শুধু এটা বলে থেমে থাকে না এটার জন্য সে কি করছে মাঠে নামছে মাঠে নেমে নিজে শুরু করে দিছে যখন দেখবে যে তারা আমাদের বিষয় বা ইনভেস্টমেন্টের বিষয়টাতে যদি একটু বলি সেটা হলো একটি আসলে ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা তো কিন্তু বিজনেসের যদি আমরা স্টেপ গুলা দেখি মাল্টি ন্যাশনাল বিজনেস বা আমরা আদার্স বড় যে বেঞ্চার গুলা দেখি যে আপনার মিলিয়ন মিলিয়ন বা ধরেন বিলিয়ন পর্যায়ে চলে যায় তখন কিন্তু কেউ চাইলেও আপনার সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার অথবা ইকোনমিক যে ইনফ্রাস্ট্রাকচারটা এরকম ক্ষেত্রে তো আপনার ঘুরে ফিরে ব্যাংকের সাথে আপনার একটা রিলেশন যেতে হয় এইখানে খুব ই হচ্ছে আসলে পুঁজিবাদী সিস্টেমের সাথে আমাদের ইসলাম সিস্টেম পার্থক্য টাকা থাকে পুঁজিবাদী ব্যবস্থায় বলে যারা যে সমস্ত কোম্পানি আছেন বা এখানে কি করা হয় সে টাকাটা কি হয় শেয়ারের তার যেভাবে সে চাইলে আমরা দেখেছি আমাদের দেশের শেয়ার বাজারে সে তার দশ টাকার মানুষ দিচ্ছেও এখন আমাদের এখানে বেসিকে সমস্যাটা যেখানে আমরা এভাবে আগাতে পারি না পূজা দিতে তারা বলে যে আপনারা মানি যত ঢালবেন তত মানি কি হবে আপনাকে মানি ব্যাক করবে আপনাকে খরচ করতে হবে এটা ছাড়া আপনি আগাতে পারবেন না আমি খুব এক সহজ উদাহরণ দিতে পারি এখন আমাদের দেশে আপনি দেখবেন পাঠা দারাজ থেকে শুরু করে চাল ডাল আমরা সবাই দেখছি তারা ব্যাপক বিজনেস করছে কিন্তু খাটাঘাটি করি তারা ইন এই খবরটা জানবো কিন্তু আমাদের পক্ষে এই ধরনের ইয়ে করে আমরা এটাতে কি থাকবো তখন আমাদের যেটা আমরা একটা পর্যায় পর্যন্ত হচ্ছে কি ঠিক আছে আমাদের যদি লিমিটেশনে যাই আমি বলেছি যে আমরা কখনো ব্যাঙ্গালোরে যেহেতু যাবো না বলছি ইনশাল্লাহ কখনোই যাবো না এখানে শুনছেন অডিয়েন্সরা আমাদের বর্তমানে ইনশাল্লাহ এটা আপনারা অনেকে আছেন এখানে আসলে অনেকজন আছেন আমাদের সাথে জড়িত হতে পারে বেশ ভালো লাগে এ এটা বলা আমরা এখন ফ্রাঞ্চাইজ আর হচ্ছে পার্টনারশিপ বেসিসে কি করতে চাচ্ছে আমরা যে এখন আউটলেট গুলো ওপেন করতে চাচ্ছি এখানে আমাদের আসলে দুটো প্রস্তাব একটা আমরা ফ্রাঞ্চাইজ বেসে যাব ফ্রাঞ্চাইজে খুব সহজ ধারণা আমরা তাদের থেকে একটু আলাদা হবো স্বাভাবিক সে তার এলাকায় বা যেখানে হোক মনে করলাম যে সে মিল করে কি করলো এই জায়গাটাতে নিলো এখানকার জন্য সে আজীবনকে খাসপুরের ব্যানার টাইজ করবে এখানে খাসপুরের সব প্রোডাক্ট সেল করবে এখান থেকে যা প্রফিট এগুলা তার কিন্তু যেভাবে ইনিশিয়াল আমি এত বছর কি হলাম এটাতে লাভ লস যেভাবে প্রফিট শেয়ার হয় ওইভাবে শেয়ার হবে ইনশাল্লা দুটো বেসিসে এখন আমরা যাবো আর এটা ডিটেলস জন্য যারা ইন্টারেস্টেড বা তারা থাকবে যারা আমাকে ইনশাল্লাহ নক করবেন বা খাস আমাদের পেজে নক করলে হবে আমি যোগাযোগ করবো আল্লাহ আচ্ছা আমরা যে ধরনের তো অবশ্যই যারা এটা আমি এখানে তো যারা আমরা তাদেরকে সবকিছুই দেখাবো যে আমাদের কি পরিমাণ অর্ডার আসছে এগুলো টা কেমন ইনাল্লাহ আরো বাড়তে থাকবে আমরা যদি লিপ্ত বই আমরা যাই একটা ঘরে সবগুলা জিনিস যেন একসময় সে খাস করতে করতে পারে নিতে পারেন ভাই আমরা যদি আসি যে কোন গুরুত্বপূর্ণ মনে হয় গুরুত্বপূর্ণ শব্দটা যখন এখানে কোনটাকে আপনি কোন জায়গাটাই সেটা এখানে আমাদের দেশে যেহেতু এখানে বেজাল হবে এরপর আসেন আপনার কাছে ফুড আসলো ফুড আসার পরে লজিস্টিক কি করবে এই ফুডটা ঠিকভাবে আনা এবার এইটাকে আপনার গ্রাহক যখন তারা চায় তার হাতে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার জন্য আমরা এখনো পর্যন্ত জানি যারা দিচ্ছেন আমরা মোটরসাইকেল দিয়ে দিই সাইকেল দিয়ে দিই ঢাকা শহরে অবকাটামগত যে অবস্থা এবং রাস্তাঘাট বিভিন্ন আসলে ফুড ডেলিভারি করা এটা যে কতটা চ্যালেঞ্জিং যারা সরাসরি এবং আমরা এখনো পর্যন্ত কখনো কোনো থার্ড পার্টিতে যাইনি এবং আমাদের পক্ষে যাওয়াও পসিবল হয়নি যেহেতু আমরা এমন প্রোডাক্ট নিয়ে ডিল করি যেটাতে দুধের আইটেম আছে বারো যেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আমার এবং খুব আপনাকে আবার কাস্টমারকেও হ্যাপি করতে হবে এরপর আমি যদি সাথে আসেন আমার কাছে বা তাদের কাছে এটা তার কাছে পৌঁছানো আমি কয়জনের কাছে আমি যদি আমাদের দিনে সার্কেল বাড়বে এখানে আসলে আমরা ফুড নিয়ে কাজ করছি এখানে শুধু একটা সার্কেল কেন থাকবে এখানে তো আসলে সব মানুষেরই ফুড খাবারই আছে প্রত্যেকের কাছে আমার ফুডটা পৌঁছাতে হবে আর যখন আমাদের এখন ই কমার্স বেস যেহেতু আমরা বলি যে আমরা ই কমার্স বেস একটা তাহলে এখানে মানুষ আসবে ই কমার্স তারা প্রথমে দেখবে তাদের ওয়েবসাইটটা কেমন সেটাতে একটা অর্ডার করছে এটা যে স্টেপ গুলা সেটা জিনিসগুলা তাদের নজরে মার্কেটিং যেহেতু পুরোপুরি এতে ছিলাম সাথে আমরা প্রথম এবার কোরবানি দেবানি দেুটাকে আসলে কিভাবে করতে গরু চেনার উপায় কে সুস্থ করবো আপনি কিভাবে চিনবেন এই যে ধরনের সচেতন এই ধরনের লিফলেট আমরা উত্তরাতে হয়তো যাওয়ার কথা উত্তর ভালো পরিমানে জায়গায় আমাদের এভাবে রুশিয়ার গুলো যাবে আর মাঝে মধ্যে আমরা কিছু কিছু জায়গায় ফেয়ার করি কোন একটা ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে হয়েছে ফেয়ার চট্টগ্রামে রিসেন্টলি দুটো করেছি এইভাবে আস্তে আস্তে আগানো আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আমরা একবার দু হাজার দিকে এই আমাদের একটা বেশ ভালো সোর্স ছিল ইয়েতে ইয়ে ইসলামপুরে আমরা একটা গিফট আইটেম এর ই কমার্স করতে গিয়ে দেখলাম যে এই ফার্স্টে লজিস্টিক মানে ডেলিভারি লজিস্টিকটা খুব টাফ মানে প্রথমে তো দুইজন ডেলিভারি ম্যান বাইক কিনে দিয়ে ফুল টাইম পালা একটু ডিফিকাল্ট মানে প্রথমে যেহেতু স্লো গ্রোথ থাকে কিন্তু থার্ড পার্টি অনেকগুলা কথাবার্তা বললাম তিন দিন পরে টাকা পরে টাকা দিবে তারপরে এর উপরে ই কমার্স বিজনেস শুরু করতে চায় মানে ছোট থেকে হ্যাঁ ওর মানে শুরু থেকেই কি নিজেদের ডেলিভারি লজিস্টিক্স নিজেদের হ্যান্ডেল করতে হবে না থার্ড পার্টিভেলে যেটা নিজেদের করতে হবে যদি সেটা ফুড হয় এমন ফুড যেটা কি হবে যেটা পচে যাওয়ার সময় হ্যাঁ পেরিসেবল আইটেম সেক্ষেত্রে কি এটার কোন বিকল্প নেই জিনিস হয় আপনাদের বিভিন্ন যে আমাদের ডেলিভারি তারা কি করবে তারা আপনাকে চার্জ যখন করবে দুই কেজি পাঁচ কেজি আপনার ওয়েট আমরা যখন গ্রোসারি আইটেম নিয়ে আমরা স্পেশালাইজ গ্রোসারি আইটেম নিয়ে কাজ করছি আমাদের তো প্রায় প্রোডাক্ট হচ্ছে কি অর্ডারই থাকে পরিমাণে এভারেজ অর্ডার পাঁচ কেজির উপর তখন আসলে নিজেদের ছাড়া কোন ওয়ে থাকে না ডেলিভারি টাইম মতো পাচ্ছে এটা একটা বড় কারণ হচ্ছে ঢাকা শহরের যা প্রথমত দ্বিতীয় হচ্ছে যে মোটর সাইকেল দিয়ে যাচ্ছে এই মোটর এটা একটা এটা রাস্তায় যাবে ট্রাফিক থেকে শুরু করে যে ধরনের সামলাতে হয় এগুলা শেষ করে এটা সেবা দিতে পারবো এই জায়গায় একটা ব্যবসা মানে চোখে আসে কারণ মানুষজন প্রশ্ন করা যায় যে বাংলাদেশে ফেসবুক আসলে দেখা যায় যে অনেক সময় পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা শুনলে ফেসবুক বন্ধ হওয়ার চান্স চলে আসে সেই ক্ষেত্রে সেটা একই সাথে ঝুঁকিপূর্ণ কিনা আমাদেরও কিন্তু শুরুটা হয়েছিল ফেসবুক পেজ शुरू हो सब समय डिपेंड कर डिमांड सप्लैर जो बेखने तो तोडक्टर तो दाम कम खुबिक्सा प्रथम दिखे शुरू है फेसबुके प्रचारा चाहते खरचा होता ना बाढ़ दस गुण बुके এবং আমাদের এখন যে অর্ডার আছে এ কিন্তু ওয়েবসাইট থেকে আসছে আমরা সেটার জন্য কি করেছি বিভিন্ন আমরা যে একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা চালু করেছিলাম কেউ যদি ফোনে বা ফেসবুক অর্ডার করে সেই ক্ষেত্রে তার জন্য ডেলিভারি যাতে মানুষ ওয়েবসাইট বেসডারের জন্য কারণ ফেসবুকে এখন যে পরিমাণ এখানে আমি যদি বলি প্লেয়ার আপনি দেখবেন যখন শুরুছে তখন কয়জন ছিল এখন কতজন এখন অনেকেই এখানে কাজ করছে অনেক জনের ছোট ছোট একটা ধারণা চলে এসে পৌঁছানো যাবে না তারা ওইভাবে কি করে প্রথমে এর পরের যে পিরিয়ডটা স্ট্রাগল পিরিয়ড এই পিরিয়ডটাতে গিয়ে এটাতে টিকে থাকা কষ্ট আচ্ছা তো আপনার অনলাইন সফলতা ডিপেন্ড করে কাস্টমার সার্ভিস কেমন সেটার উপরে কাস্টমার অর্ডার নেওয়া প্রসেস করা এবং এখন বাংলাদেশে কাস্টমার সার্ভিস বাজে ব্যবহার জানে অর্ডার দিছি বুঝে না বা হ্যাঁ কম্পেয়ার টু আদার ফাস্টফুড এর ব্যাপারে কমপ্লেন গুলা অতটা শোনা যাবে বামপ্রেশন তৈরি হয়েছে আপনারা অন্যদের থেকে বেটার কাস্টমার সার্ভিস নাকি আপনার আসলে ট্রেনিং দিচ্ছেন হয়তো ট্রেনিংটা আপনাদের আহ প্রপার হচ্ছে বা বেটার ট্রেনিং দিতে পারতেছেন বলে আপনাদের সার্ভিসটা ভালো হচ্ছে তো এখানে আপনাদের পারফরমেন্স বেটার ইম্প্রুভমেন্টের যে সোফা বাংলাদেশে এখনো এই পারসেপশনটা অনেকটা বেশি এখনো মার্কেটে আছে তো মানে বিষয়টা এরকম যে তারা আমরা যেটা প্রথমে তাদের ভিতরে আনার চেষ্টা করি সেটি হচ্ছে তারা যেন ফিল করে হচ্ছে কি তারা এখানে কোন ধরনের যে ধরনের প্রতিষ্ঠান চাকরি বা তারা এটা নিজের একটা ফ্যামিলি হিসাবে করবে এবং আমাদের এখানে এবং আমরা এই যে আমাদের যে চিন্তা চেতনা এটা আমরা কি করতে চাই তাদের মধ্যে আমরা পাস করাতে চাই তাদের মধ্যে এটা আমরা প্রথমে করতে চাই যে ঠিক আছে তুমি এভাবে ভাবো যখন এখানে এসেছ তোমার একটা অবশ্য এখানে এ থাকা উচিত তুমি চিন্তা করবে এবং আমরা সবসময় বলি যে প্রত্যেককে বলি তোমরা স্মার্ট হও এবং আমাদের কাছে স্মার্ট এর সংজ্ঞাটা কি আপনি যখন খাস ফুডে কাজ করছেন আপনার কাছে কি বোঝে সে চাচ্ছে স্মার্টনেস বলতে আপনি খাস ফুডে ভালোভাবে জানেন তার প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জানেন সেটা কোথা থেকে আসছে সে কিভাবে কাজ করছে তার পূর্ণ নলেজ। তখন তার ধারণাটা কি হয়ে যায় সেই ইম্প্রেসে তার মধ্যে একটা জিনিস না আসলে এরা যেটা বলছে তাদের কথার সাথে কে একটা আস্থার তারা হয়তো দেখছে না ফোনের ওপারে হয়তো তারা এপারে আছে কিন্তু ওপার থেকে তারা ঠিকই যে আস্থা জিনিসটা তখন তাদের মধ্যে চলে আসে যে না ঠিক আছে আমাদের উপর হয়তো বা কি করা যায় এবং আমরা খুব ওপেন যে আমাদের এখানে যারা করেছে আমরা সবসময় নেগেটিভ প্রিভিন বাজার সমালোচনা এটাকে সময় চেষ্টা করি যে আমাদের করবেন আমরা এটাকে খুব অপছন্দ করি কেউ একজন আমাদের প্রোডাক্ট পছন্দ করেন কোনো কারণে আমাদের উপর অসংস্ক কিন্তু না বলে চলে গেল এটা যারা আমাদেরকে জানাবে এই অভিযোগ তাদেরকে আমরা অনেক বেশি করি এবং সেটা থেকে কি করায় আমরা সেই ফুলগুলো থেকে শিখে করি আর দ্বিতীয় যেটা বলছেন যে আসলে আসলে আমার বেশ বড় আছে এটা ফুডের যায় না। আপনি যেমন চিকিৎসার ক্ষেত্রে দেখবেন যখনই যাই সে ভালো ডাক্তার দেখাবে বাচ্চার জন্য ফ্যামিলির জন্য যখন সে খাবারটা কিনবে সে অবশ্যই চেষ্টা করবে বেস্ট খাবারটা নেয়ার জন্য এটার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালোই পেয়েছি যারা দিয়েছে অনেকে আছেন এখানে শুরু করেন শুরু করার পর তারা দেখা যায় যে কোন একটা প্রোডাক্ট সোর্সিং থেকে নিয়ে এসেছে খুব কম দামে তারা কি করে দিচ্ছে বা এমন একটা প্রাইসে দিচ্ছে যেটা অন্যদের উপর কি আমরা এই জায়গাটা থেকে খাবারের ব্যাপারে আলহামদুল্লাহ এবং আমরা এই জিনিসটা ট্রান্সমিট করতে চেষ্টা করছি আচ্ছা আচ্ছা একটা কথা আপনার যেহেতু কাস্টমার কেয়ার বা এই ধরনের সাথে কিছুটা রিলেভেন্ট বলা যায় আপনারা অনেক ধরনের লোক রিক্রুট করেন বিভিন্ন কাজের জন্য বাংলাদেশে আর যখন এমপ্লয়াররা আমি কেন নিবো ঠিক আছে এখানে একটা রিয়েলিটি যে বাংলাদেশের এডুকেশন থেকে এডুকেশন সিস্টেমটা এরকম এটা শিখে বের হয় এটা আসলে প্র্যাকটিক্যাল সাথে এত বেশি ডিস্টেন্স থাকে যে কোন স্কিল ক্ষেত্রে এখানে দুটোই আমি বলবো প্রথমে হচ্ছে আসলে তার এক্সপেকটেশনটা কেমন অনেকে দেখা যায় সদ্য গ্রাজুয়েশন করেছে এরপরে তারা লেভেলটা এখানে আসলে তাদের এমন থাকে আপনি নতুন একটা জায়গায় আসছেন এখানে এসে আপনাকে এখানে তখন আমরা দেখি কি আপনি ঠিক আছে কিন্তু এটার জন্য আপনার আসলে আদার্স কি আছে কোন জিনিসটা আপনার আমি যদি ইউএসপি আপনি আমার কাছে আমরা যেটা প্রোডাক্টের ক্ষেত্রে বলি ইউনিট আমার ইসি হচ্ছে তার ইউএসপি কোথায় আমরা খুব দেখি গ্রাজুয়েশন করেছে মাস্টার ছেলে এখনো ঠিক এর কাজ তাদের ক্ষেত্রে ইয়ে করেছি নাইনটি পার্সেন্টের উপরে হচ্ছে কি ইংলিশের অবস্থা খুবই বাজে তারা যখন গ্রামারটা হ্যাঁ আমাদের যখন আপনি কমিউনিকেট করবেন আপনার এখানে যে কাস্টমারটা আপনি ডিল করছেন যা অর্ডার করে তারা কিন্তু মোটামুটি একটা শ্রেণীর করে আপনার স্কিল থাকলে ইনশাল্লাহ আপনি কোথাও আটকাবেন না আপনার কোনো জায়গায় আমাদের ভাইরা সবাই ঠিক করে চাকরি নাই চাকরি নাই চাকরি আসলে অনেক কম এটা ঠিক কিন্তু যদি স্কিল হয় আলহামদুলিল্লাহ চাকরি হবে না তার তাইলে আসলে এই যে ফুডের নানা দিকগুলো শেষে ভালো জানতে হবে ফুডটা নিয়ে জানতে হবে আসলে সেটা কোথায় কন্টামিনেশন সেটা কি হলে সেটা ভালো ফুড হয় কখন আমরা করতে হবে এটা নিয়ে মাঠ পর্যায়ে যখন সে চাকরি দিচ্ছে সেটার সাথে সে ফুট পাচ্ছে না এই জিনিসটা খুব চোখে পড়ে যে যেটাতে আসবে সেটা আমি ফুড কোয়ালিজি হোক আমি কাস্টমার সার্ভিসে যখনই জয়েন করবো তাহলে এখানে আমার প্রথমে চলে আমার ভালো বাংলা জানা ইংরেজি জানা ভালো বাংলা ইংরেজি বিদেশে কিন্তু এই জিনিসটার প্রতি খুব জোর দেয় কমিউনিকেশন স্কিল কিন্তু দেশে এটার উপরে আলাদা করে সেভাবে ফোকাস নাই যে কারণে অনেক সময় স্কিল থাকলে দেখা যাচ্ছে যে ছেলে পেলে যেটা আছে সেটা তারা করতে জানে না ভাই আমরা আসলে আপনাকে আপনার যে প্রতিষ্ঠানটা আমরা অনেক পটেন হিসেবে দেখি তো ক্ষেত্রে আপনার ব্যবসায়ী হিসাবে আপনার এবং আপনার যে বিশ্বাস এই বিষয়গুলো কিভাবে আপনার সহযোগিতা করে এই বিষয়গুলো আমাদের সাথে সচেতন একজন মুসলিম হিসেবে আসলে তো আমাদের বেশ কিছু দায়বদ্ধতা থেকে যায় দুটো দায়বদ্ধতা আমরা জানি যে আল্লাহ আমাদেরকে আজকে যোগ্যতা দিয়েছেন যেতে চান তার সন্তুষ্ট অর্জন করা সবার আগে জরুরি আমাদের এখানে আমরা কি করেছি আলাদাভাবে কিন্তু একটা রুমই বরাদ্দ রেখেছি শুধুমাত্র এখানে কি হবে করতে করতে নামাজটা কি করবে এখানে যেন আমাদের যারা আছে সবাই মিলে একসাথে এটা না আমরা কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো বাধায় পড়েছে নানা দিক থেকে এসে বেশ কিছু এসে কোন একটা প্রজেক্ট নেবো সেখানে বাধায় পড়েছি আমরা সবসময় আগে ওনার সাথে কি করি পরামর্শ করি যখন ওনাদের যেতে সবকিছু এরপরে আমরা এটার দিকে আগাই এবং ইসলাম সেটা সম্বন্ধে আপনাকে তার ফিডব্যাক দিবে এবং সেটা আপনি কতটা পজিটিভলি নেয়ার সক্ষমতা রাখেন এটা খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে মনে হয়েছে এবং সেটার যে সাথে কারণ এটা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই জিনিসটাও কি হচ্ছে না হক বা আমরা যেটাকে হালাল বলছি আপনি যে তার কাছ থেকে নিয়েছেন সেটা ততক্ষণ পর্যন্ত আছে রিফান্ড পলিসি রিটার্ন পলিসি রিপ্লেস পলিসি জি এটার জন্য সিস্টেম আছে যে কোনোটা আমরা কি করি যখনই কোন ধরনের আমাদের কখনো কখনো মানুষ হিসাবে আমাদের কখনো কোন ভুল হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা সবসময় করতে পারি না আমি আরেকটা একটা হচ্ছে এখানে আরো যারা আছে আলো অনেক মায়ুর ভাই আছেন যেটা সরোবর আছে সবুজ যারা কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি সবারই দিই আসলে দিয়ে এই শুরু এখন ই কমার্স মার্কেটে অন্যান্য প্লেয়ারও আছে আর কি বা আরো বড় বড় প্লেয়ার চলে আসছে আর কি টাইপ স্ট্র্যাটেজি তোমরা মানে নিচ্ছ বা সামনে প্ল্যান আছে এই মার্কেটটাতে আমরা যদি বলি আসলে ফুড মার্কেট নিয়ে সেটা দারাজ বলেন এখনো তো আসেনি ইনারা বলেন বা চাল ডাল আছে এরা কিন্তু একজন মধ্যসত্ব হিসাবে কাজ করছে এখানে আমাদের এটা একটা মার্কেট প্লেস যেখানে খাস ফুডটা হচ্ছে কি তারাই প্রডিউসার তারা একাদারে মার্কেট আবার হচ্ছে কি তারা প্রোডাকশন হাউস এই জায়গাটার খুব একটা ভালো ধরনের কি করে ডিফারেন্স এখানে চলে আসে যেমন আমাদের প্রোডাক্ট আপনি তারা যে পাবেন আজকে ডিলে পাবেন চাল ডালে পাবেন বেশ কয়েকটা প্ল্যাটফর্ম পাওয়া যায় তাদের শুধু আমাদের গেছে কিন্তু এখানে কি আমরা এই জিনিসটাতে ডিপেন্ড করি এবং এখানে টিকে থাকার জন্য আমরা একটা জিনিস টিকে থাকার জন্য আপনার জরুরি অবশ্যই আপনাকে যে জিনিসটা আপনাকে ইয়ে করে রাখবি সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি বলতে গিয়ে আপনি সেফ প্রোডাক্ট দিচ্ছেন এটা কতটুকু মানুষের কাছে আপনি এই জিনিসটা আপনি নিজে যান হয়তো এটা কতদূর তাদের কাছে পৌঁছাতে পারছেন এবং তাদেরকে এটার উপর আস্থা আনতে পারছেন এই জিনিসটা খুব জরুরি এবং এটার জন্য ইনশাল্লাহ আমাদের আগে এখন সেটা বড় হচ্ছে নতুন ভাবে আরো বেশ কিছু সাইন্টিস্টের সাথে আমরা যোগাযোগ করছি এখন এই যে আমাদের যেটা ছোট আকারে ছিল এখন এটা যেহেতু এখন ব্যবসার পরিধি যখন বড় হয় তখন আসলে এই জিনিসটা একটা চ্যালেঞ্জ চলে আসে আপনি ধরে রাখতে পারছেন না আমি আসলে বিশাল আপত্তি কোন রিজিক্টা থেকে ঢাকা শহর এমন জায়গা এখানে যদি আসলে আপনি কম্পিউটার বলেন এখানে যে পরিমাণ মানুষ থাকে যে পরিমাণের এখনো ধরতে পারি নাই কাজে এটা আসলে শব্দটা পুরোপুরি আমার কাছে আমরা বলতে পারি যে এখানে আর উৎসাহ যারা সেফ ফুড কাজ করুক এটাই আমরা চাই তারা আছে এখান থেকে তাদের পক্ষে কি করা এই ধরনের ঝামেলা গুলো তুলে ধরে তাহলে বাড়বে সচেতনতা তৈরি হওয়া মার্কেটটা ম্যাচে তৈরি হওয়া জরুরি আচ্ছা ভাই শেষ দিকে চলে আসছি আমরা তো আর হয়তো একটা বা দুটা প্রশ্ন শেষ করব। একটা হলো যারা আপনার শেষ করতেছে তো ওদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে যে আপনার সরাসরি কি ব্যবসার দিকে চলে আসা না আপনার কোথাও দু চার বছর বা পাঁচ বছর আপনার জব টপ করে এরপর একটা লেভেলে প্রফেশনালিজম গ্রো হলে তারপর ওর আসাটা ওয়াইজ হবে আমরা কাউকে উপদেশ দিই না এটা আমি না অবশ্যই কালচারের সাথে সে কি হয় সে পরিচিত হয় এখানে আসলে প্রতিষ্ঠানে কার সাথে কিভাবে করতে হয় কোন বরাবর যেতে হয় বিভিন্ন কাজের জন্য আমি কাজগুলা কোন সিস্টেমে করব এটা সম্বন্ধে তার একটা ধারণা আসে এবং যারা আসলে এই ধরনের ব্যবসাটা তার তো কোনো একটা হতে পারে সেটা যারা আরো ই কমার্স প্রতিষ্ঠান আছে সে যদি নিয়ে কাজ করতে কোনো একটা খুব জরুরি এবং যারা শুরু করবেন তাদের জন্য আমার যে পরামর্শটা থাকবে এটা আমরা দেখি যে অনেকে শুরু করে কিন্তু সেটা কি করে না শখের বসে যেন শুরু না করে আসলে একদম সিরিয়াসলি আসতে হবে এবং এখানে আসলে পার্ট টাইম বেসিসে কখনো ব্যবসা হয় না আপনি পার্ট টাইম স্বন্দ দিয়ে এটাকে দাঁড় করাবেন এই ধরনের স্বপ্ন দেখার সাথে একটা চাকরি থাকবে ব্যবসা দাঁড়াতে পারে না এখানে উপস্থিত হ্যাঁ আর হচ্ছে নিজের উপস্থিতিটা আপনার এখানে উপস্থিতি থাকার জরুরি যতই আপনার কাছের মানুষ হোক যতই আপনি দিচ্ছেন এমন কারো কাছে দায়িত্ব দিচ্ছেন আপনার নিজের উপস্থিত এটা থাকতেই হবে নিজের তদারক এটা করতেই হবে হতে পারে নিজেদের অল্প কিছু মূলধন অবশ্যই থাকতে হবে শুরুতে করবেন কেউ আপনাকে প্রথমে টাকা দিবে না এটা একদম আচ্ছা পডকাস্টের শেষের দিকে চলে আসছি এই সোশ্যাল বিজনেস অথবা ইসলামিক বিজনেস এবং হালাল বিজনেস এ সময় পারলাম একটা নিশ্চয় আমরা ভবিষ্যৎ করব তো আজকের মতো আমরা মনে হয় বিদায় নিতে পারি আর অবশ্যই ফাস্টফুড থেকে একটা কুপন থাকবে ইনশাল্লাহ মুসলিম অনেক দূর বলতে আসলে অনেক দূর বেশ ভালো একটা সময় এখনো পারে দেওয়া বাকি তো এটার জন্য আপনারা ছিলেন সাথে ইনশাল্লাহ আপনারা নিজেরা যেমন এখানে অনেককে হয়তো আমাদের করছে এবং সাথে আপনাদের যে সমস্তার্কেল বা পরিচিত তাদেরকে বলবেন যে জিনিসটা কারণ হয়ে দাঁড়াবে এবং এখনো যে নীতিটা আছে নীতিতে যেন আমরা অটল থাকতে পারি ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি সব সবকিছুতে যেন আল্লাহ আমাদের বাড়াকা দেন্লাহ আল্লাহ আচ্ছা তাহলে